الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ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 ুহ্লদীন আনুতু্লাহ কত কলতমোতু ইল মুম يا ايها الناس ستقوا ربكم الذي خلقكم مِن نفس واحده من نفس واحده وخلق منها سوجها وبث منهما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 يا ايها الذين امنوا تقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم মৈতিল্ল রোল হো أَمَّا সৌ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدِيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُنَّا ضَلَالَتِينَ فِينَا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ কমা ইব রাহিমালি ইবরিহমীদ হুম বারিকা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কমারকালা আলা রাহিমওয়ালা আলি ইব রাহি এ কমি ধুম মধে জেলার উপজেলার অন্তর্গত ভবানীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় ফিলতময় অষ্টম ওয়াজ মাহপিলের সম্মানিত সভাপতি সম্মানিত মহাজ কেরাম। অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত এবং আসাদাই কেরাম। আমার সম্মানিত মুরব্বিয়ান আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং আলমিন আমাদেরকে সলায়ুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে उक्त महपीले शरी हवारे करीम एहि हदीस कथा बार्ता बोल र যে মহান রবীন্দন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রবীন্দ্র সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামাই আলোচনা করেছেন এবং আমার পরবর্তীতেও ইনশাল অনেক বিজ্ঞার আলোচনা করবেন ইনশা আল্লাহ আলোচনা গুলো থেকে আমরা যা শুনব আল্লাহ রবিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার সম্মানিত বা ইউ বোনেরা ज के विषयटी संक्षिप्त आलोचना कर चेष्टा करब से विषय इमान जतगुल रोग व्याधी आई रोगव्याधीगुल रोगव्यादी सम्पर्के एक मारा কঠিন রোগ সম্পর্কে ধারণা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাল আল্লাহ রাহমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খালেক আমাদের মালেক আমাদের রাজ্জাক কে উত্তরটা হয় নাই सृष्टिकरता <laughs> बोली सृष्टिकरता आल्ला उत्तर टा ठीक सुंदर है এই উত্তরের মধ্যে তাওহিত প্রকাশিত হয়নি প্রত্যেকটা এর মাধ্যমে তাওহিত প্রকাশ পাবে এই জন্য যখন আমরা বলবো যে আমাদের সৃষ্টিকর্তা কে উত্তর হবে কি ढुकान सूझ पैतान एखे ढुकान सूझ पाए शयान सूझ निशन शयतान के सूझ दीबें क्या আমরা যখন মাঠে ময়দানে কথা বলি আলোচনা করি বা বিভিন্ন মাসজিদে বিভিন্ন জায়গায় যে সমস্ত করেন না সবাই তো না জমিনে এমন কোন নবির পৃথিবীতে এমন কোন ওলামাইকার পৃথিবীতে আসেন নাই যাকে সবাই ভালোবাসে সবাই মহব্বত করে তাহলে কেউ মহব্বত করবে কেউ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে আবু হানিফা এক লোকে ওই আমলের এক লোক এসে বলতেছে তালে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লা মত আলম তাকে সব লোক করতো না একজন আসি কে নাস্তিক আবু হানিফা কত বড় বে আদব দেখছেন আসি আবু হানিফা জিন্দিক আবু হানিফা রহমতুল্লাহ জবাবটা শুনবেন আবু হানিফা রহমতুল্লাহ জবাব দিলেন গাফার আল্লাহ আল্লা আমি জিন্দিকদের অন্তর্ভুক্ত নইয়াও করে দিছেন জবাবটাও দিয়ে দিছেন সে বড় ধরনের আবার পাশাপাশি এটাও ঘোষণা দিয়ে দিলেন আমার আল্লাহ জানেন আমি জিন্দিক না সোহান আল্লাহ দেখেন আজকে ইমাম আবুহানিপা রহমতুলের নাম বিক্রি করে আমরা খাই চৌধুরী বাড়ির নাম বিক্রি করি নাতি নাত করে আসলে চৌধুরীর কোন গুনা বলি নেই আছে না অনেক বাড়ি ভূঁইয়া বাড়ি ভূঁইয়ের নাম বিক্রি করে খায় আসলে ভূঁইয়ের কিছু নাই এরকম দেখবেন কত বাড়ির নাম বিক্রি করে করে খায় আসলে ওই বৈশিষ্ট্য সব হারাই ফেলছে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ এর নাম বিক্রি করে করে অনেকে দাবি করতে চায় যে আমি ইমাম আবু হানিপা রহমতুল্লাহ এর একান্ত অনুসারী কিন্তু ইমাম অন্যদেরকে রহমা নেই অন্যদের বিরোধিতা করতে গিয়ে নবী সাল ইসলামের হাদিসের সাথে বেয়াদী করা হয় আর নিজেকে দাবি করে ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ আলী ইমাম আবুানীপা রহমতুল্লাহ অনুসারী কেমন হইতে হবে আখলা কেমন হইতে হবে ইমামীপা রহমত দেখাই দিয়ে গেছে আমি যে কথাটা বলতেছিলাম দেখেন এত বড় ইমাম এত বড় আলেম তাকেও কিন্তু পছন্দ করে তাহলে করবে তা না কেউ পছন্দ করেন কেউ করেন না যারা করেন না তারা আবার সব সময় আমাদের কথার মধ্য থেকে কোন জায়গায় একটু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এটা খুঁজতে থাকে একটু কোনো জায়গাতে কিছু পাইলে মিডিয়া একটু কেটে আগের টাই পরের টাই মাঝখান একটু কথা কেটে দেখেন উনি কি বলছেন সর্বনাশ এরকম করে এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি কথা বলার সময় कथाता एम भाव जो शयतान एने हाथ ढुकाना पाय शयान सूझ देना কারণ শয়তান কি আমাদের দোস্ত না শত্রু আছে দেখা হয়েছে আপনাদের বাড়িতে আসছে সবার বাড়িতে আসে নাই সবার বাড়িতে বাড়িতে ঘুরে সবার ঘরে ঘরে আছে আসে না তাহলে শয়তান আছে ঘুরে গাড়ি কিন্তু আমরা পাত্তা দি না আমরা কারণ আল্লাহ ইন্ম আদৌ মুবিন খবরদার শয়তান তোমাদের জন্য রাস্তার ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন খুব সতর্ক ভাবে রাস্তা চলিও শৈতানের কোন ফাঁদে তোমরা পা দিও না কারণ কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুঃশ্ম সে আমাদের দোস্ত হই বা বন্ধু হই নামছে এমন না সে শত্রু আমাদেরকে কেমনে জান্নাতে যায় এটা দেখে নিবে সে এটা ঘোষণা সে মাঠে নামছে এই কোন অবস্থায় আমার তাওহ নষ্ট করতে না পারে এই যখন জিজ্ঞাসা করবো সৃষ্টিকর্তাকে কি উত্তর দিবেন একমাত্র আল্লাহ আমার আপনার মা কে খালেক এবাদতের সব এবাদতের একমাত্র মালিক একমাত্র আল্লাহর আলমিন আচ্ছা ওই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য কি জন্য বানাইছেন আল্লাহাকুল্লা তালাবাত করলে আমরা বুঝি এগুলোর অনুবাদ করা লাগে না আমরা যখনই কোনো আলেম তালাবাত করে আমরা সাথে সাথে বুঝি যাই এরকম কিছু আয়াত আছে না যে আয়াতটা তালাবাত করেছি এটা কিন্তু অনুবাদ করা লাগে না সবাই কিন্তু বুঝে গেছে ওই ছেলের মতো কারণ বাংলাদেশের আজান যে রকম যেই শব্দ গুলা যে বলে সেখানে সেগুলো বলে তাহলে এগুলো বাংলা তাহলে কোরআনে কারিমের যে আমরা বুঝি একেবারে স্পষ্ট এগুলোও বাংলা তাহলে এই আয়াতটা আল্লাপা কি বললেন আমি জিনকে এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি ইয়াবুদ একমাত্র আমি আল্লাহ রব্বাল আলমিনের এবাদত করার জন্য বানাইছি আর কোন উদ্দেশ এবাদত কেমনে করব। আমার সম্মানিত বা যারা আমরা ভিতরে আছি একটু সামনের দিকে চেপে চেপে বসে পিছনে আমাদের বাড়িরা যাতে বসতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য মুরব্বীরা স্টুডেন্ট হইতে রাজি আছেন মাশাল দেখেন সে কোন আমলে স্টুডেন্ট হয়েছেন স্কুল কলেজে পড়ছেন মাঝখানে কত বছর স্টুডেন্ট লাইফ নাই আবার আজকে স্টুডেন্ট লাইফ ফিরে আসছেন খুশির খবর না না আল্লাহ কতক্ষণ পরে মুরব্বী টিচার ইনশাল্লাহ কি বলেন ইনশাল তাহলে এই ক্লাসে একটু কথা বলতে হবে তাহলে আমি মনে করব যে আমার কথাটা আপনারা বুঝতেছেন তাহলে আল্লাহাক আমাদেরকে সৃষ্টি করলেন কেনা একমাত্র একমাত্র আবার যাবে না। জন্য। আচ্ছা এখন করবো কেমনে করবেন করব কেমনে। এই এবাদত শেখানোর জন্য এবাদতটা কেমনে করব এটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর অসংখ্য নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তারা আমাদের আলহামু সালাম আমাদেরকে দেখায় দিয়েছেন এই আল্লাহর ইবাদতটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় আল্লাহ পাক একজন মানুষকে যত কিছুর মালিক বানাইছেন সব কিছু আল্লাহর জন্যই একজন মানুষ যত কিছুর মালিক সব কিছু মাধ্যম। এজন্য মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব আলমিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর আবাদতের কাজে লাগে না अंग प्रत्यंग आल्ला आलमीन बनान नंग प्रत्यंग लागे ना प्रत्येक अंग प्रत्यंग आल्लाबाद लागे এরকম শরীরে একটা জিনিস পাইবেন না যেটার সাথে আল্লাহর এবাদত নাই এখান থেকে শুরু করেন হাতের নখ আছে নখ নখের মধ্যে আল্লাহ যুক্ত আছে আছে কি আল্লাহাদত বলেন দেখি ছাত্রাদেরকে পরীক্ষাও করতে হবে সব আমি বলে দিলে কেমন হবে আপনারও কিছু বলা লাগবে না তাহলে নখের মধ্যে কি এবাদত আল্লাহ রসুল সাল্লা দেখাই দিচ্ছেন নোক এটা কাটতে হবে ছোট করতে হবে আপনি লম্বা করলেন তাহলেও আপনি কিন্তু একটা আবাদত করছেন দুটাই আবাদত কাটলেও আবাদত লম্বা করলেও আবাদত কিন্তু দুটা দুইজনের আবাদত যদি আপনি নখটা কাটেন ছোট করেন এটা হবে আল্লাহ রব নের আবাদত যদি আপনি এটাকে এক ইঞ্চি লম্বা করেন এটা হবে শয়তানের মধ্যে আল্লাহ আলম আহাদ খবরদার শয়তানের আবাদত করিও না তাহলে আপনি নখ কাটলেও করে আবার মানুষ তাকে জোর করে বানায় দেয় আল্লাহর দেখছেন এরকম আল্লাহর নখ একটা কিনছিলাম বা আমি এরকম আল্লাহর দেখি বাংলাদেশে আপনারা দেখছেন কাটা না নখ একটা আল্লা রি হয়ে গেছে না শৈতানের এবাদত শয়তানের এবাদত করার কারণে আউলিয়া ও শান হয়েছে কি হয়েছে এই জাতীয় মানুষকে কেউ যদি আল্লাহর ওলি মনে করে তার ইমান মেঘে যাবে কারণ আল্লাহর আবাদত ছাড়া কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে যদি কেউ বিশ্বাস করে আল্লাহাদামের মাধ্যমে যে শরীয়ত নির্ধারণ করেছেন এই শরীয়তেই একমাত্র আল্লাহর অলি হওয়ার মাধ্যম শরীয়তের বাহিরে পা দিয়ে হাত বাড়াইয়ে আল্লাহর অলি হওয়া যায় না শয়তানের অলি হওয়া যায় তাহলে নখের মধ্যে আল্লাহর আবাদত আছে আঙ্গুলের মধ্যে প্রত্যেকটা আঙ্গলের সাথে আল্লাহ সিস্টেম আছে না বৈঠকের মধ্যে কেমনে রাখবেন আঙ্গুল এটা কেমনে নড়াছড়া করবেন প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর আবাদত জড়িত আছে অজু করার সময় কেমনে খিলাল করবেন কেমনে এগুলো ধুইবেন আপনার এই হাতের মধ্যে আবাদত আছে এখানে আবাদত আছে আপনার কাঁদের মধ্যে আবাদত আছে সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাইবেন দুই কাঁদের মধ্যে আছে। এই দুই চোখের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এবাদত নিহিত আছে নামাজের মধ্যে কোন দিকে তাকাইবেন দাঁড়ানোর মধ্যে কোন দিকে তাকাইবেন রুকুর মধ্যে কোন দিকে তাকাইবেন কোন দিকে তাকাইবেন বৈঠকের মধ্যে মাথার ও আবাদত আছে চোলগুলারও আবাদত আছে রানীরও আবাদত আছে গোপেরও আবাদত আছে ঠোঁটেরও আবাদত আছে জিব্বারও আবাদত আছে দাঁতেরও আবাদত আছে আছে কি নাই দাঁতের সাথে লাগে একবার মাড়ির দাঁতের সাথে লাগে চারিদিকে ভিতরের অংশগুলাকে আল্লাহ রব আলমিন এবাদতের আওতা ভক্ত করে দিচ্ছেন আপনার ভিতরে যতগুলো পাট আছে এক এই মানুষকে তার আওতা দিন যা কিছু রেখেছেন সবকিছু বানিয়েছেন একমাত্র আল্লাহর এবাদতের জন্য আল্লাহর এবাদতের বাহিরে কিছু শরীরের ভিতরে একটা কালবেন রু নাই কার সবাই রু আছে আলহামদুলিল্লাহ এখানে যারা মাহাপ আছেন সবার রুও আছে সবার কালবও আছে আচ্ছা কাল থাকে কোথায় দেখাইতে গিয়ে বুকের দিকে ইশারা করছেন হুনা আত্মা কোয়াহা ইলা আত্মা হুনা সদরিহিত আল্লাহ রসুল বলেন তাকোয়া এখানে এখানে এখানে তাহলে কাল কোথায় এবার কথা কয়না মনে হয় রু নাই কথা বলেন না কেন কোথায় কাল নাকি মাথার ভিতরে শুনছেন নি আপনারা আমি শুনছি এক জায়গায় একজন বলতেছে কাল বুকে থাকে না কাল থাকে মাথা হয় যারা চিংড়ি মাছ দৌড়ছেন নদীর থেকে তারা জানেন চিংড়ি মাছের মগজটা একটু ভিন্ন জায়গায় থাকে এই ভিন্ন জায়গায় থাকার কারণে লাভদের সামনের দিকে চলে যায় পিছের দিকে মানে ঠিক মতো একই জায়গায় না থাকার কারণে সে চিংড়ি মাছ লাভ দিতেছে সামনের দিকে চলে যায় কোন দিকে ঠিক যাদের কাল বুকে থাকে না যাদের কাল মাথায় থাকে তারা চিন্তা করে কোরআন বুঝতে চায় সামনের দিকে গিয়ে কিন্তু লাভ দিলে সামনের দিকে না যায় পিছনের দিকে চলে যায় এজন্য জন্য কোরআনে কারিমকে তারা সঠিকভাবে বুঝতে পারে না তারা কোরআনে কারিম বুঝতে যায় মথা হয়ে যায় কোরআন বুঝতে গিয়ে তারা আকলকে প্রাধান্য দে আকল দিয়ে হাদিজ যাচাই করে আকল দিয়ে কোরআন যাচাই করে নুসুসের উপরে আকলকে তারা প্রাধান্য দে কারণ তাদের কাল বুকে থাকে না তাদের কাল নাকি মাথায় থাকে এই জন্য বুঝতে গিয়ে উলট পালট হয়ে যায় কিন্তু একজন মানুষের কাল থাকে কোথায় বুকের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বলেন কি আপনাদের সাল্লা সাল্লাম বলা দরকার নাই নাকি এই এলাকা লাগে না মনে হয় নাকি লাগে আল্লাহ নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাস আল্লাহ রসুল আলাফিল তোমাদের শরীরের ভিতরে প্রত্যেকের শরীরের ভিতরে বড়ির ভিতরে একটা মদগাহ আছে বস্তে টুকরা আছে এই গোষ্ঠের টুকরাটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় মধ্যে যদি গন্ডগোল দেখা তাহলে তার সব শরীরে সব জায়গায় সমস্যা দেখা দে আল্লাহ কাল ওই জায়গাটা হলো কাল ওই জায়গাটা হলো তাহলে আল্লাপা কাল কেন বানাইছেন আবার বলেন আপনাদের প্যান্ডেলে পিছনে জায়গা হচ্ছে না একটু যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে বসেন আমি যে কথাটা জিজ্ঞাসা করছি কিছু বলেন না দেখি আল্লাপাক কাল বানিয়েছেন কি জন্য এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ যা বানাইছেন সব আবাদতের জন্য কাল বানাইছেন কি জন্য একমাত্র আল্লাহ রবিনের আবাদতের জন্য এবার বলেন কাল দিয়ে কি কি আবাদত করা যায় কালবে মাধ্যমে কি কি আবাদত ওরে একটা বলতে পারে না জি কালবে মাধ্যমে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল আবাদত যেটা ইমান ওই ইমানটা হয় কালবের মাধ্যমে কালবে জায়গা হলো কালবে ইমান থাকে কোথায় ইমান থাকে কালবে ইমান হলো কালবি আবাদত এটা অন্তরের আবাদত ইমানের মূল পয়েন্ট মূল জায়গা সেন্টার হলো কালভের মধ্যে এটা কালবি আবাদত মনে রাখবেন ইমানি হলো কালবি আবাদত হলো কালবি কালবি আবাদত আপনারা যে মাহাপিলে আসছেন আজকে নিয়ত করে আসছেন অনেকে নিয়ত করে নাই কথা বলেন নাই আপনারা যে মাহপিলে আসতেন নিয়ত পড়ে আসতেন না করে আসছেন করছেন এইভাবে নিয়ত করছেন না কেমনে করছেন নিয়ত করছেন অন্তরে নিয়ত মুখে পড়েন নাই নিয়ত পড়া লাগে না করতে হয় কারণ হলো অন্তরের আবাদত এটা কালবের কালবের এটা কাল দ্বারা হয়। এবারত কালবে স্থান হইলো কাল তাহলে কালবের দ্বারা দেখেন কত আবাদত মূল পয়েন্ট যেটা আমার আপনার ইমান যেটা এই ইমানটা থাকে ইমানের অবস্থান ইমানের স্থান হলো কাল এই কাল যেমন ইমানের রোগ হয় ইমান অসুস্থ হয়েছে কয়বার ডাক্তারের কাছে গেছেন আবার শুনি আপনাদের ইমান অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করানোর জন্য এরকম কারো ঘটছে সবার ইমান সুস্থ কোনোদিন অসুস্থ দিকে বলে দিচ্ছেন তাদের অন্তরের ভিতরে রোগ বেয়াদি ঢুকেছে রোগ ব্যাদি আছে আল্লাহ রব আল তাদের ওই রোগ ব্যাদিকে আরো বাড়াই দিচ্ছেন তাহলে মানুষের অন্তরে রোগ হয় এই রোগটা ইমানি রোগ ইমানি রোগের কয়েকটা রোগের নাম বলেন কি কি রোগ হয় ইমানের এক নম্বর ইমানের রোগ হয় কুফর এক নম্বর বড় রোগের নাম কি কুফর আরেকটা ইমানি রোগের নাম হলো সিরক আরেকটা ইমানি রোগের নাম এই ছয়টা বড় রোগের নাম মনে রাখবেন আরো ছোট ছোট অনেক রোগ আছে তা আরগুলা গুলা অর্থাৎ অসুবিধা নাই রোগে দরলে তাড়াতাড়ি মোটামুটি সুস্থ হওয়া যায় কিন্তু এই রোগগুলা দললে একেবারে ইমানকে সর্বনাশ করে ছাড়ে এই তিন নম্বর বেদাত চার নম্বর নেপাক পাঁচ নম্বর জাইখ ছয় নম্বর শাক মাশাল স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্ট मुखस्थे रोग हम क्या गुला रोग्ला सम्पर्लमायदार्स नम्बर आय कुछ सम्पर्के आल्लाब आलमीन बुफर रोग मारा আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামাইয়কপুর বিল ইমানে কোন লোক যদি ইমান আনার পরে কুফরি করে ফকদ হাবিতা আমাল তার সমস্ত বাংলাদেশে এমন অনেক ব্যাকল শ্রোতাও আছে সম্মানিত ব্যাকল শ্রোতা কিরকম সম্মানিত ব্যাকল শ্রোতা देखो हुजूर माफातेमार स्वामी ए रकम बैक् कल श्रोता হুজুরে কয় আর সে আজিমে গেলে আমার দেখে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে কত বড় ব্যাক কল গাদা শ্রোতা এই শ্রোতারা কোন জায়গায় সোভান আল্লাহ বলতে হবে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোন জায়গায় আল্লাহ আকবর বলতে হবে এটা তো জানতে হবে নাকি जगा खाली सबहानल्ला सब जगह सब जगह नवजा तो कथा धरले समस्त साथ बर्बाद हो जाए आखिर हाथ लोकता क्षतिग्रस्त लोक दे अंतर्भुक्त हो जाए कि मारा की कठिन एक रोग नाम যেই রোগে ধরলে তার সমস্ত আমল আল্লাহ রব্লা আলমিন বরবাদ করে দেন সৌরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন আমি আপনার উপরেও নাজিল করেছি আপনার পূর্ববর্তী সকল নবীদের উপরেও এই অহিতা নাজিল করেছি আমালুক। যদি সেরে কর তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে কাদের কে বলছেন নবীদের কে বলছেন নবীদের নবীদের আমলটা হইল মহাসাগরের মতো আটলান্টিক মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরের মতো যেটার কোন কুল কিনারা নাই আমাদের আমলটা হলো কুয়ার মতো আমাদের আমল সিরকের রোগটা এত বিষাক্ত সিরিকের বিষটা এত কঠিন বিষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এক ফোটা সিরকের বিষ ফেলে দেওয়া হয় পুরা আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যায় এত মারাত্মক বিষাক্ত আল্লাপাক এই জন্য নবীদেরকে লক্ষ্য করে বলতেছেন আমার নবীরা তোমাদের আমল কিন্তু মহাসাগরের মত দুনিয়ার সমস্ত উম্মত কে পর্যন্ত যা আমল করবে নবী সাল সালামের আমল তার থেকে বেশি কারণ এই আমলগুলো তো সব যোগ হয়ে গেছে অতিরিক্ত আবার নবী সরাই সালামের নিজের আমল আছে না এইরকম মহাসাগরের মতো আমলও একটা সির্কের বিষ পড়লে সমস্ত আমল নষ্ট হয়ে যায় এই রোগটা দেখেন ক্যান্সারের মারাত্মক এক ধরনের রোগ ইমানি রোগ এমনকি এই সিরকের রোগে ধরলে আল্লাহ রব আলিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন সৌরা আলমায়দার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ রব আলিন বলেন আল্লাহ রব করলে তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন বিল্লাহ কি মারাত্মক রোগ এই রোগ হইলে জন্নত হারাম হয়ে যায় তার ঠিকানাটা হয়ে যায় আল্লাহ রব আলিন ইচ্ছা করলে সব গুণা মাফ করে দেন কিন্তু সিরকের গুণা আল্লাফা কোরআনে কারি কয়েক জায়গায় আয় একটা বলছেন ইচ্ছা করলে তোমার সমস্ত গুণা মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহর আলমিন তোমার সিরকের গুণা কোনদিন মাফ করবেন না সিরকের গুণা আল্লাহ মাফ করবেন না তাহলে এই মারাত্মক রোগটার নাম হইল সিরক তিন নম্বর মারাত্মক রোগ কি বলছি বেদাত্মক রোগাত আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন এই জন্য নবী সাল এটাকে ডাইরেক্ট বলেন নাই যে বেদাত জাহান নামে নিবে কয়েকটা স্তর কয়েকটা ভাগে নবী সাল বেদাতের কথাটা বলছেন জি তো এই দিকে বসলে আমাদের পিছনে পারবেন আর মা ওখানেও জায়গা হচ্ছে না একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন তাহলে সবাই সুবিধা হবে আমরা বারবার যাতে বলতে না হয় মাঝখানে আলোচনার হয়। তো একবারেই আপনারা একটু সামনের দিকে নড়ে ছড়ে বসে ঠিক করে ফেলেন তাহলে আর বারবার বলা লাগবে না একটু এই দিকে চলে আসেন কিছু ভাই এদিকে যেই বিষয়টি আমরা বলতেছিলাম বেদাত এই বেদাত মানুষকে আস্তে আস্তে জাহান নামে যাওয়ার রাস্তাগুলো সুগম করে দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লা বলছেন বেদাহ নতুন কোন জিনিস সৃষ্টি হলে প্রথমে বেদাত হয় কুল্লো বেদাত দলালা সমস্ত বেদাত হলো গুমরাহি দলাল সেই বেদাত সুন্দর হইলেও দলালা অসুন্দর হইলেও দলালা হাসানা হইলেও দলালা যত রকমের হাসানা সাইয়া যত বেদাত আছে এই সমস্ত বেদাত হইলো দলালা আর সমস্ত দলালা মানুষকে জাহান্নে নিয়ে যায় তাহলে বেদাত আস্তে আস্তে সিরকের পথকে সুগম করে দে আল্লাহ রব্বুল আলমীন কোরআনে কারিমে বলছেন একশত পনেরো নম্বর আয়াতিফোনান এটা হলো সৌরা তেষট্টি নম্বর আয়াত আল্লাহাকেন কারণী বাহু ফেতনা বেদাত করতে করতে ওই বেদাত একসময় তোমাদেরকে ফেতনার মধ্যে নিপতিত করবে এই ফেতনা মানি হলো শির মানি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 এটা সুন্দর হতে বাধ্য কারণ সুন্দর না হইলে তো মানুষ এটা কিনবে না এটা খাইবে না এটা বাজারে চলবে না এজন্য বেদাত বেদাৎ দেখতে খুব সুন্দর হয় এই সুন্দর যদি দেখলেই যদি গ্রহণ করতে হয় তাহলে রাস্তাঘাটে আর সুন্দর চলতে পারবে না যখনই রাস্তাঘাটে সুন্দর চলতে পারবে না তখন ওই সমাজে খুন দর্শন বিভিন্ন রকমের অপরাধ বিস্তার লাভ করে সমাজে এই বেদাত করতে থাকলে বেদাতের রাস্তা সুগম হইলে আস্তে আস্তে সুগম হয়ে যায় বেদাত কয়েক রকমের হয়। বেদাত হয় আমলের বেদাত হয় মহামালাতের বেদাত হয় আখলাকের বেদাত হয় তাহলে বেদাত বিভিন্ন রকমের বেদাত বেদাত আমলের বেদাতের বেদাত আখলা যত রকমের আকইদার হোক আমলের হোক এবাদতের হোক মালাতের হোক সমস্ত বেদাত কে আল্লাহ রসুল ইসলাম কি বলছেন দলাল সমস্ত বেদাতে হলো আল্লাহ রসুল কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমি করি নাই আমার সাহাবিরা করে নাই এই রকম আমল করলে ফাহুয়া রবদুন এই আমল বাতিল হয়ে যায় প্রত্যাখ্যাত হয়ে যায় তাহলে বেদাত যদি কেউ করে বেদাতের রোগে যদি কাউকে ধরে এটাও তার ইমান আমল আকিদার সব বিনষ্ট করে দে এটাও একটা মারাত্মক রোগ চার নম্বর বলছে নেফ মুনাফেকের রোগ কারো যদি অন্তরের ভিতরে মুনাফেক এ লুকাই থাকে বাহ্যিক ভাবে ইমানের প্রকাশ করে এই মুনাফেকের রোগটা রোগটাও তাকে জাহান্ন দিকে নিয়ে যায় আল্লাহ রনাফেকেরা জাহান্নের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফেকিটা এটাও একটা বড় ধরনের রোগ গেল কি না ইম্যানি রোগ পাঁচ নম্বর রোগের নাম বলছি কি বলে গেছেন পাঁচ নম্বর কি রোগের নাম বলছি হলো বক্রতা যাওয়া আল্লাপাক আমাদেরকে দোয়া শিখেছেন এই দোয়াটা আমরা বিভিন্ন সময় বেশি বেশি পড়ি দোয়াটা এখানে আল্লাহ রব্বুল আলমিন এই রোগটার বর্ণনা দিয়েছেন রব্বানা রবু আমাদেরকে ইত্যাদি দেওয়ার পরে আমাদের অন্তর বাকা করে দিও না বক্র বানায় দিও না তুজে কলু আমাদের অন্তর বাকা করে দিও না এই অন্তর বাকা হয়ে যাওয়া এটা একটা বড় রোগ ইমানি রোগ সন্দেহ সন্দেহ একটা ইমানি রূপ কারো যদি সন্দেহের রোগে ধরে দেখবেন যে সবকিছুর মধ্যে সন্দেহ সবকিছুর মধ্যে সন্দেহ পচুর মধ্যে সন্দেহ গোসলের মধ্যে সন্দেহ নামাজের মধ্যে সন্দেহ এভাবে প্রত্যেকটা আমলের মধ্যে তার সন্দেহ আর সন্দেহ সন্দেহ যায় না এটাও একটা গুরুত্বপূর্ণ ইমানি রূপ मानुष के प्रत्येक ममिने ईमान के विभिन्न रोगे आक्रांत करते सब समय सतर्क जमाना जा जाते विशुद्ध था जतियों जो गो रोग आ सबगुल रोग थे ख्याल रखते रोगे जदि दरे पेले কোন কারণে এই রোগগুলার কোনো একটা রোগে আক্রমণ করে ফেলছে ধরে ফেলছে তখন কি করবেন সাথে সাথে ওই রোগটার চিকিৎসা করে তাওবা করে ওই রোগ থেকে ফিরে আসতে হবে ওই রোগটাকে সংশোধন করে নিতে হবে কিন্তু এইরকম গোড়ামি করে বসে থাকা যাবে না না এটা ঠিক আছে সেরেক করলেও ঠিক আছে কুফর করলেও ঠিক আছে বেদাত করলেও ঠিক আছে नेपकम ठीक मन बस गोग कौन शीट एक भय रोग नाम हलो किसी চাষাবাদ এত বেশি প্রজনন আমাদের এই দেশে হয় বাংলাদেশে হয় যেগুলো এক এক যদি আমরা বর্ণনা দিতে থাকি সারা রাত বর্ণনা না। কারণ বাংলাদেশে সেরেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না এক এলাকায় এক এক জনপদে এক এক অঞ্চলের এক এক ধরনের সির্ক বিভিন্ন ধরনের সেরিক আকাই সেরে আমলের বিভিন্ন এই এই গুলোর মধ্য থেকে আমরা দু একটা সেরকের শুধু বর্ণনা দিব একটা মারাত্মক শিরক উচিলার শিল্প একটা আয়াত আছে পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ এখানে ওয়াসিলা শব্দটি ব্যবহার করেছে সুরাল মায়দা পয়ত্রিশ নম্বর আয়াত আল্লাপাক এখানে করেছেন এখানে আল্লাহ রব আলী একটা বাক্য বলছেন দলিল যখনই আপনি কারো সামনে এই আয়াতটা তালাওয়াত করবেন যখন এই আয়াতটা তালাবাত করে দিবেন কোন ব্যাখ্যা তাপসির আর কিছু দরকার হবে না শুধু বলবেন দেখো আল্লাহ কোরআানে আল্লাহ তাহলে নাজাত নাই নাজিল্লে আদললে কে পাওয়া যাবে না উসিলা নাদুল্লে দিন আল্লাহর কাছে সফাত পাওয়া যাবে না আপনারা দেখি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সোবানা লাগবে উচিলে লাগবে কেয়ামতার ময়দানে সাফাত পাইতে হলে উচিলা লাগবে আল্লা কাছে এই জাতীয় চিন্তা চেতনা যদি কেউ পোষণ করে তাহলে বুঝতে হবে যে তার ইমানের ভিতরে কিসে দর্শে রোগে দর্শে তার ইমানের মধ্যে রোগ কঠিন ধরনের বক্রতার রোগে আয়াত আয়াতকে যেভাবে বোঝা দরকার ছিল সেভাবে সঠিকভাবে না বুঝে কোরআনে করিমের আয়াতকে সে অন্যভাবে নিজের ইচ্ছা মতো মন করা বুঝে নিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমে যে আয়াতটা বলছেন এখানে আল্লাহ রবমিন আল্লাহকে পাওয়ার জন্য বা সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য উসিলা গ্রহণ করতে উচিলে ধরতে আল্লাহ রবাহ আলমিন বলেন নাই এই আয়াতে কারিমার যতগুলো তাপসির আছে আহলুস যত তাপসির আছে এটার অর্থ হল ওয়াতা ইলাইহে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের নৈকট্য পাওয়ার জন্য আল্লাহ বেশি বেশি আনুগত্য করুগত্যটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতমে আল্লাহ রব্লা আলমিন বলছেন জুহন তাকল হে ইমানদারা আল্লাহকে ভয় করো এই বয়টা কিভাবে করবে এই ভয়ের জন্য ফরজ এবাদত গুলো ওয়াজিব আবাদত গুলো সঠিকভাবে করো। আর হারাম থেকে কবিরা গুনা থেকে দূরে থাকো বিরত থাকো এটার নাম হলো এত্তাকল্লা এরপরে আল্লাহ রা আলমিন বলতেছেন এই শুধু করা হারাম থেকে বিরত থাকা এটাই শুধু যথেষ্ট নয় এর সাথে বেশি বেশি করে নফল ইবাদত করো। শুধু ফরজ নামাজ আদায় করে বসে থাকিও না সুন্নত নামাজ নবল নামাজ বেশি বেশি আদায় করো সেগুলো পালন করো প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করো চান্দ্র মাসের তেরো চোদ্দ তারিখে সিয়াম পালন করো এগুলো হল তাকু ইলাই হল শুধু জাকাত আদায় করে বসে থাকিও না বেশি বেশি নকল সদাকা করো আল্লাহ রাস্তায় পরিমাণ বাড়ায়ে দাও এটা হলো জীবনে একবার হস করা ফরস হস করেছ এরপরে সারা জীবন আর হস করবানা কিন্তু তাই বলে ওমরাও করবানা এরকম করিও না মাঝে মাঝে গিয়ে ওমরা করো সাথে হেলুয়া চাইলা কোল্লা মানে পরজ এবাদত করো পরজ এবাদত ছেড়ে দিও না পাশাপাশি করার জন্য চেষ্টা কর্তাক হল হারাম কাছ থেকে বিরত থাকো। আর ওয়াবু ইলাই হিল ওয়াসীলা মানে হলো মাক্রো কাছ থেকেও বিরত থাকো শুধু হারাম থেকে বিরত থেকে বসে থাকিও না মাকুহাত এখানে বোঝাতে চেয়েছেন যে তুমি শুধু সফল হওয়ার জন্য আল্লাহ কুমত হওয়ার জন্য শুধু ফরজ আবাদত যথেষ্ট মনে করিও না হেলুয়া ছিলাম বেশি বেশি নকল সুন্নতের সাথে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য উসিলা তালাশ করো আর সেই উচিলে কি সেই উচিলে আমরা বানিয়ে নিয়েছি যে কোন ব্যক্তিকে ধর কোনো কোনো কারণ না এই যে চিন্তা চেতনাটা এই চিন্তা চেতনাটা ছিল মুসরিকদের চিন্তা চেতনা আল্লাহ রব আলিন কোরআনে কারিমের সৌরা দুই এবং তিন নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে তাদের বন্ধ হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে যে মা ইল্লা এদেরকে একমাত্র নিজেদের মা হিসাবে গ্রহণ করি আবাদত করি এজন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে আল্লাহর কাছে পৌঁছাই দিবে এরা আল্লাহর নিকটে পৌঁছে গেছে যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে আল্লাহর আশেপাশে থাকে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাই দিবে এই যে চিন্তা চেতনাটা साफात कर प्रलोभन देखा, देखा। चले आसें <laughs> टे जाट बुकिंग তাহলে এই বুকিংটা কিসের জন্য আল্লাহ রবীন্দ্রের ১৮ নম্বর আয়াতে এই জাতীয় আকাই এই জাতীয় চিন্তা চেতনা যারা পোষণ করে তাদের ব্যাপারে আল্লাহ রবীন্দিন বলেন এরা এদের এবাদত এই জন্য করে যে তারা জানে যে এরা তাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু তারপরেও এগুলোর এবাদত করে আমাদের জন্য সাফাত করবে সুপারিশ করবে সুপারিশের আশায় এদের জন্য গরু ছাগল খাসি নিয়ে যায় সুপারিশের আশায় বিভিন্ন ধরনের তাহলে এই সুপারিশের আশায় কাউকে মাধ্যম বানানো মধ্যস্থতাকারী বানানো এটা কি শীত আল্লাহর কাছে দোয়া করলে কোন ব্যক্তির মাধ্যম ছাড়া করবেন না এই জাতীয় দোয়া করতে গেলেও মাধ্যম লাগে রকম চিন্তা চাতনা পোষণ করা এটাও শিল্প কারণ আল্লাহবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে গেলে কোন রকমের মাধ্যম মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না আল্লাফা কোরআনে কারিমের সরাসরি অসংখ্য জায়গায় বলছেন বান্দা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বলে দিন ফি করি আমি তার অতি নিকটেই থাকি আমি তার একেবারে নিকটে আমার শ্রবণ শক্তি সর্বত্র যখন এসে আমাকে ডাক দে আমার কাছে দোয়া করে আমি সাথে সাথে তার দোয়াটা শুনি সভান তার তার সরাসরি শুনেন আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করার জন্য মাঝখানে কোন মধ্যস্থতাকারীর কোন প্রয়োজনীয়তা নাই আল্লাহাকেমে আরো অনেক জায়গায় বলছেন তাহলে আল্লাহ রব আলিনের কাছে দোয়া করতে গেলে আল্লাহ সবানাকে ডাকতে গেলে কোন বিশেষ ব্যক্তির মাধ্যম লাগে আল্লাহর করতে গেলে জিকির করবে বান্দা আল্লাপাক যেভাবে জিকির শিখিয়েছেন সেভাবে বান্দা সকাল সন্ধ্যা পরচলাতে পরে ঘুমানোর সময় বিভিন্ন সময় আল্লাহর এই জিকির করবে কিন্তু এই জিকির করার জন্য বান্দার কোন মধ্যস্থানের কারো প্রয়োজনীয়তা যদি জিকির করতে গিয়ে মাঝখানে জিকিরের নিয়ত করে যে আমি আমার কালবের তরফ মতাবাজা আছি আমার কলব আমার ফিরশাহে বজুরের কলবের দিকে মতাবাজা আছে মতাবাজা আছে আর নবী সাল্লাহ ইসলামের কলব আল্লাহর দিকে মতবাজ্জা আছে এই যে মাঝখানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তিরিশ জনের মাধ্যম কয়েকজনের কলবের মাধ্যম হয়ে জিকিরের ভয়েস এই জাতীয় জিকির নবী সাল ইসলাম সাহবাই আমাদেরকে শিক্ষা দেন নাই তাহলে বোঝা যায় যে আল্লাহর যত এবাদত যত জিকির সমস্ত এবাদত সমস্ত জিকির করার জন্য মাঝখানে কোন মধ্যস্থতাকারীর কোন্ত মনে করে ছাড়া কাউকে না ধরলে না সম্ভাবনা নাই আর শয়তান তাদেরকে উস্কানি দে এখানে কুমিল্লা কোর্টে তোমার বিচার চলবে তুমি তোমার পক্ষ থেকে উকিল নিয়োগ দাও নাই তুমি কি মামলার তুমি মোকাবেলা করতে পারবা কোর্টে গিয়ে তুমি তোমার পক্ষে সরাসরি কথা বলতে পারবা তুমি কথা বলতে গেলে সেখানে তোমার মাধ্যম লাগবে উকিল নিয়োগ দিতে হবে আইনজীবী নিয়োগ দিতে হবে ব্যারিস্টার নিয়োগ দিতে হবে मानसर अंतरे शयतान बुद्धिता मानुषुक क्या मैदान तुम्हारे विचार आचार তোমার উকিল নিয়োগ দেওয়া দরকার এবং খুঁজতে থাকে কোন জায়গায় বড় উকিল পাওয়া যাবে কোন জায়গায় বড় ব্যারিস্টার পাওয়া যাবে কোন জায়গায় গেলে বড় আইনজীবী পাওয়া যাবে এরকম খুঁজতে থাকে খুঁজে খুঁজে आईनजीवी नियोगे क्या जो विचार विचार जे विचाराचार है दुई विचार दुई विचार मध्यपात पार्थक्य आ কারণ দুনিয়ার যে বিচারটা হয়তাল সরাসরি আমার আপনার অপরাধটা দেখেছেন এখানে কোনো সাক্ষীর দরকার নেই এখানে কোনো কিছুর দরকার নাই কারণ আল্লাফাক সরাসরি আমার আপনার অপরাধ দেখেছেন এই প্রর দিতে থাকে খবরদার উকিল না নিয়োগ দিয়ে তুমি আখেরাতে যাইও না কবরে যাইও না এই জন্য একজন কয় थ रबीन केमत पर्त सम मुमिन के एक तरिकार अनुसारे बनिया সেই তরিকার নাম তরিকা এ মোহাম্মদ এটাই কে আমারিকা আল্লাহ সব তালা বলছেন ফত এটাই হলো একমাত্র সেরাতে মুস্তাকিম এটাই হলো একমাত্র তরিকা যেই তরিকা সোজা যে রাস্তা জান্নাতে চলে গেছে তোমরা এই তরিকার এত্তবা করো এই তরিকার অনুসরণ করো তাহলে আমার ভাইরা এবং বোনেরা উচিলে কিছু উচিলে সরিয়েতে কিছু মাধ্যম শরীয়তে যাই बल मध्यस्थतारी बनाई क्या दिन साफात सुपारिसर मध्यस्थतारी बनाई অথবা আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার জন্য যদি মধ্যস্থব আলমিনের কাছে দোয়া করার ক্ষেত্রে লোকের তো সংকুলন হচ্ছে না দিলে লোকের কি বলেন আপনারা তাহলে উঠে দিবে যে কিছু কিছু না কিছু কিছু মাধ্যম দোয়ার ক্ষেত্রে আল্লাহ নব্বুল আলমিন অনুমোদন দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে বান্দা দোয়া করার সময় এই পদ্ধতিতে এই উসিলাগুলো দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া যেই মাধ্যমগুলোকে আল্লাহ অনুমোদন দিয়েছেন। এই রকম কিছু রয়েছেন উসিলা মাধ্যম শরীয়তে বৈধ এর বাহিরে যত রকমের উশিলা যত রকমের মাধ্যম যত রকমের মধ্যস্থতাকারী এগুলো সব সিরকি মধ্যস্থতাকারী সিরকি উশিলা আল্লাহ কোনো হলো আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ স্বান ইমানকে উশিলা বানানো এক নম্বর উশিলা হবে কিসের বানিয়ে আল্লাহ রোয়া করা এরকম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন আদা বান্নার ربنا اننا آمنا رب العالمین امرا اپنا روپر ایمان نسی فاغفر لنا ذنوبنا اپنی اما دیر گناہ گلوکے مابکورے دین رب العالمین اننا آمنا امرا اپنا روپر ایمان نسی ای ایمان رسیلہ আমাদের গুনা গুলোকে আপনি তাহলে এখানে আল্লাহর কাছে যে দোয়াটা করা হচ্ছে যে দোয়াটা শিখিয়েছেন এখানে ইমানকে উশিলা বানানোর জন্য আল্লাহাক শিক্ষা দিচ্ছেন যে তোমার ইমানটাকে উশিলা বানিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো এই গুনা মাপের উচিলাটা মাধ্যমটা ইমানকে আল্লাহ শিখিয়ে দিছেন ইমানটাকে তোমরা আমার কাছে মাধ্যম হিসাবে পেশ করো উচিলা হিসাবে পেশ কর দু নম্বরে যে উশিলাটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো আল্লাহ রব আলিনের তহিদ এর উশিলা দেওয়া আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লা রবুল আলমিনের তহিদ এর উসিলা দিয়ে আল্লাহর কাছে তিনি বলতেছিলেন আল্লাহ এই কথাগুলো বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন বলতেছিলেন আল্লাহ আলুকা হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি আমি সাক্ষ্য দিচ্ছি কোন সত্যিকারের হক কোন আপনি একক আপনি মুখাপিহীন আপনার কোন সন্তান সন্ততি নাই আপনিও কারো সন্তান সন্ততি ননাদ এবং আপনার সমকক্ষ আর ইসলাম এই দোয়াটা শুনলেন শোনার পরে নবী সাল্লা উলিস বললেন যে এই লোকটা এমন একটা সুন্দর দোয়া করেছে এমন একটা আল্লাহ পাকের ইসমে আজম নিয়ে মহান নাম নিয়ে দোয়া করেছে সাথে সাথে তা দেন আল্লাহ ইজা যখন সে এইরকম কথাগুলো বলে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে চাইবে দোয়া করা হয় আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়া গুলো কবল করেন তাহলে এটা হল দোয়ার একটা গুরুত্বপূর্ণ উশিলা দোয়ার একটা গুরুত্বপূর্ণ উশিলা হইল আল্লাপাক এর সুন্দর সুন্দর পাকের গুলো দিয়ে আল্লাপাকলিগুলো দিয়ে আল্লাহ বিহা আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে এগুলো রুসিলা দিয়ে আল্লাহর কাছে কতগুলা নাম আছে আল্লাপাক অসংখ্য অগণিত নাম আছে তন্মধ্য থেকে আল্লাহ রব আলমিন নিরানব্বই নাম আমাদেরকে জানাই দিচ্ছেন এই নামগুলো দিয়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে আপনার নাম হলো রাজ্জাক আপনি হলেন রাজ্জাক মাতিন। আমি অভাবে কষ্ট করতেছি আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ আপনার এই নামের উচিলায় আমার রিজিকটাকে সম্প্রসারিত করে দেন দোয়া করেন রহমান রাহিম নামের উসিলে দিয়ে আল্লাহর কাছে রহমত কামনা করেন এইভাবে বিভিন্ন নামের উচিলা দিয়ে দিয়ে আল্লাহ কাছে দোয়া করা আমার বিভিন্ন নেক আমল বিভিন্ন আমলে সহলে যেগুলো আছে এই আমলে সহলে গুলোর দিয়ে দিয়ে আল্লাহ রবীন্দ্র কাছে দোয়া করা ব্যক্তি কোন এক জায়গায় রওনা দিয়েছিলেন রাস্তায় তারা বৃষ্টি আসার কারণে একটা পাহাড়ের গুহায় ঢুকলেন একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল জীবনের সবচেয়ে উত্তম আমল আফদাল আমল যেটা করেছ ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর তখন প্রত্যেকেই তিনজন ব্যক্তি তিনটা উসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করেছিলেন তিনটা আমল একজন তার মা বাবার আমল বিরুল মা বাবার খেদমতকে উচিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করে আল্লাহকে বললেন যে রবাহ আলমিন আপনি জানেন আমি এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিলাম সুতরাং একজন বড় ধরনের একটা গুণা জেনা থেকে বিরত থাকাকে জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল বনে করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আরো একটা সরাই দিলেন তারপরে আল্লাহ সুবান দোয়া করলেন আরেকজন যে রাবুলা আলমিন আমরা আমার এক কর্মচারী ছিল সেই কর্মচারী আমার কাছে অনেক কিছু পাইতো টাকা পয়সা যেই টাকা পয়সা পাইতো সেই টাকা পয়সা না নিয়ে চলে গেল অনেক দিন পরে তার গুহা থেকে মুক্তি দিয়ে দাও জনের তিনটা আমলের আমলের সহলের উসিলা দেওয়ার কারণে আল্লাহ রব আলিন তিনজনকেই এই গুহা থেকে হওয়ার সুযোগ সৃষ্টি করে দিলেন আল্লাপাক তাদের দোয়া কবল করেছেন আরেকটা বৈধ উচিলা হলো এজহারুল্লাহ আল্লাহ নিজের দুর্বলতা প্রকাশ করে আল্লাহ রাসানি দুরু রা আলমিন আমাকে তো অনেক অনিষ্টতা অনেক খারাপ কিছু অনেক আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করা আরেকটা দোয়ার মাধ্যম হইল বৈধ উসিলা হইল আল্লাহ কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লা তারা করছেন প্রথমেই তারা দুজনে বলতেছেন রব্বানা জোলামনা আল্লাহ আমরা আমাদের নকশের উপরে জুলুম করে ফেলেছি এই যে গুনা করেছেন ভুল করেছেন এই বলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা কার দোয়া ইউনুস আল্লাহিস দোয়া তিনি সেখানে এজন্য দোয়া করার ক্ষেত্রে গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আরেকটি মাধ্যম হলো কোনোহিন জীবিত দিনদার সলহীন ব্যক্তির দোয়াকে ব্যক্তির কাছে গিয়ে আমি বললাম যে উচি আমার জন্য একটা দোয়া করেন তিনি দোয়া করে দিলেন যে যাজা কাল হাইরান হাইয়া কাল্লাহ বারাকাল্লা ফিক এরকম কোন একটা দোয়া করে দিছেন পরবর্তীতে আল্লাহ রব আলিনের কাছে দোয়া করা আল্লাহ তোমার অমুক বান্দা আমার জন্য দোয়া করেছেন আল্লাহ এই দোয়ার তুমি আমার এই আমাকে দান এটাও একটা দোয়ার ক্ষেত্রে বৈধ উশিলা কিন্তু ওই ব্যক্তিটাকে উচিলে বানানো যাবে না ওই নেককার ব্যক্তির জীবিত নেককার ব্যক্তির দোয়াকে উশিলা বানানো যাবে যেমন দোয়া করে দিলেন ওই দোয়ার উচিলে দিয়ে উসিলা বানানো হয়েছে তাহলে এইরকম জীবিত ব্যক্তির দোয়াকে উচিলে বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা একটা বৈধ উচিলা এই জন্য আমার সম্মানিত আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করব। করবো দোয়ার ক্ষেত্রে যেই দোয়ার উসিলাগুলো গুলো শরীয়তে বৈধ অনুমোদিত এরকম বৈধ উশিলা দিয়ে আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করবো এর বাহিরে যত রকমের উশিলা কোন মানুষকে উচিলা বানানো কোন অলিয়া আউলিয়াকে উসিলা বানানো এই জাতীয় উচিলা শরীয়তে বৈধ নয় এই উসিলার সেরেক থেকে আমরা সবসময় বেঁচে থাকার জন্য চেষ্টা করবো ইনশাল এর বাহিরে আরো যত রকমের সেরেক সমাজে বিদ্যমান আছে কেউ কেউ বলেন যে যদি ব্যক্তিকে উচিলা বানানো না যায় खते व्यक्तर का मानसर बे। का आलेम दिन शिखब क्योंकि आलेम के आल्ला के, के पवार माध्यम हिसाब से হিসাবে গ্রহণ করব না অর্থাৎ তিনি যদি বড় আলেম হন বালো আলেম হন কোরআন সুন্নার আলেম হন তাহলে ওই আলেম থেকে আমরা আল্লাহ রব আলমিনের দিন শিখবো আমরা তার থেকে দিন বুঝবো তার সহবতে থাকবো কিন্তু তার অর্থ এই নয় তাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানিয়ে ফেলব। তাকে আমার আখেরাতে মুক্তির নেওয়ার জন্য ওলামায় কেরামের সাথে আমাদের সম্পর্ক থাকবে সোহবত থাকবে কিন্তু তাকে নাজাতের মাধ্যম মনে করা যাবে না আমার সম্মানিত বায়ু বোনরা কেউ কেউ বলেন যে আল্লাহ রাবুল আলমিন তো এইরকম বলেছেন যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলেন আমি নিকটে তাহলে আপনার কাছে আগে আসতে হবে আপনাকে জিজ্ঞাসা করে আপনার কাছে জিজ্ঞাসা করার পরে আপনি বলবেন যে ফা ফাইন্নি কারিফ তাহলে তো ব্যক্তি মাধ্যম হয়ে গেছে আল্লাপা কোনো একজন আলেমের কাছে ব্যক্তির কাছে আসতে বলছেন জানতে বলছেন কিন্তু তার অর্থই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওই ব্যক্তিটাকে মাধ্যম বানিয়ে ফেলবে দোয়া কবলের জন্য তাকে মাধ্যম বানাবে এই বিষয়টা আল্লাহ রবীন্দিন বলেননি আমার সম্মানিত বায়ু বোনেরা তো আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না প্রথম যে আপনাদের সামনে উপস্থাপন করেছে যে আমরা ইমানই রোগগুলো থেকে ইমানের যত রকমের রোগ হতে পারে এই যাবতীয় রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবো যাতে আমাদের ইমানটা বিশুদ্ধ থাকে এবং বিশুদ্ধ মুক্ত ইমান নিয়ে তারপরে আপনার যাইক এবং শাক্ষ মুক্ত সন্দেহ মুক্ত বক্রতা মুক্ত ইমান নিয়ে যাতে কবরে যেতে পারে এই প্রচেষ্টা আমাদেরকে মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতেই হবে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন